قال الحسن للعبقا فالورد تضواوا وتنقى نس يا الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد شمனித উপস্থিতি আজকে আমরা হাসনুল খুলুক তথা উত্তম চরিত্র নিয়ে সামন্য भय उत्तम चरित्री जिनमें मानुष सब चाहे जानना प्रवेश कर দাবা দাবাটা ইম অর্থাৎ নিশ্চয়ই মানুষ তার উত্তম চরিত্রের মাধ্যমে রোজাদার নামাজ আদায়কারী মর্তব্য অর্জন করতে পারে একটু ভেবে দেখো দুজন লোক একজন রোজাদার ও নামাজ আদায়কারী আর একজন উত্তম চরিত্রের অধিকারী আর উত্তম চরিত্রের অধিকারী লোকটি রোজা না রেখে নামাজ আদায় না করেও রোজাদার নামাজ আদায়কারীর মর্যাদা অর্জন করেছে রাসুল সাল আলাসাল্লাম আরো বলেন সবচেয়ে আমরা শুধু উত্তম চরিত্রের কথাই শুনি কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে উত্তম চরিত্র কি উত্তম চরিত্র কাকে বলে এবং মানুষ কিভাবে উত্তম চরিত্রের অধিকারী হয় হ্যাঁ আজকের মদরিসে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব হাসান বসির রাহেমুল্লা বলেন হল তিনটি বিষয়ের সামি এক নজা দুই নম্বর অবজলুল মারুফ, তিন নম্বর ওয়াজ। কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা অবজলুল মা আরুফ শত উত্তম কাজ করা অবস্তুল ওয়াজ হাস্যজ্জল ও প্রফুল্ল থাকা এক নম্বর কফল আজাহ অর্থাৎ কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা মানুষকে কষ্ট দেওয়া দুধরণের হতে পারে এক কথার মাধ্যমে কষ্ট দেয়া দুই কর্মের মাধ্যমে কষ্ট দেয়া তুমি তোমার জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দিবে না যেমন কারো গীবত করা কাউকে গালি দেয়া অথবা ঠাট্টা উপহাস করা থেকে বিরত থাকবে রাসুলসাল বলেছেন যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে সুতরাং যার জিহ্বা থেকে মানুষ নিরাপদ থাকতে পারে না বরং তার জিহ্বা থেকে মানুষ কষ্ট পায় সে কথায় কথায় মানুষকে গালি দেয় তাদেরকে লানত করে সে প্রকৃত মুসলমান ও উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে না বর্তমানে আমাদের সমাজে আমাদের নিজেদের মধ্যে কথায় কথায় মানুষকে গালি দেয়া তাদের গীবত করা এবং তাদের লহানত করার প্রবণতা অনেক বেড়ে গেছে কাউকে কাউকে তো এমনও দেখা যায় যে তারা গালি দেয়া ছাড়া কথাই বলতে পারে না এমন কি কোনো ভালো কথা বলার পূর্বে ও পরে একটি করে গালি দিয়ে নেয় না দুই নম্বর আল ফে আলী কর্মের মাধ্যমে কাউকে কষ্ট দেয়া অর্থাৎ অন্যের হকের ওপর অন্যায়ভাবে ভাবে শত্রুতা পোষণ করা অন্যায়ভাবে কাউকে প্রহার করা কাউকে হত্যা করা অন্যের মাল চুরি করা কারো সাথে জেনাভে বিচার করা ইত্যাদি বা উত্তম চরিত্রের প্রথম প্রকার সুতরাংকে কথা ও কাজের মাধ্যমে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে হোসনে হলুক বা উত্তম চরিত্রের দ্বিতীয় প্রকার হলো বাদরুল মারুফ অর্থাৎ মানুষের সাথে সদাচার ও তাদেরকে সাহায্য সহযোগিতা করা অর্থাৎ তুমি মানুষের সাথে সদাচার করবে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করবে কারো আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে তাকে আর্থিক সহযোগিতা করবে কারো শ্রমের প্রয়োজন হলে শ্রম দিয়ে তাকে সহযোগিতা করবে অথবা অন্য কোনোভাবে সহযোগিতার প্রয়োজন হলে তাদেরকে সেভাবে করবে। মানুষের সাথে সর্বদা সদাচার করবে কখনো কারো সাথে খারাপ আচরণ করবে না সুতরাং যে ব্যক্তি মানুষের সাথে সদাচার করে না এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করে না তার উত্তম চরিত্রের মাঝে ঘাটতি আছে হোসনে হলো বা উত্তম চরিত্রের তৃতীয় প্রকার হল বাস্তুলওয়াজ হাস্যজ্জ্বল ও প্রফুল্ল থাকা অর্থাৎ তুমি মানুষের সামনে হাসি খুশি থাকবে আনন্দিত মন ও হাস্যজ্জ্বল চেহারা নিয়ে মানুষের মানুষের সাথে কথা সামনে থাকাকে এবং আনন্দিত মন ও চেহারা নিয়ে মানুষের সাথে কথা বলাকে সাদাকা হিসেবে ঘোষণা করেছেন প্রিয় ভাই তুমি কোন একটি ভালো কাজকে তুচ্ছ ও ছোট মনে করবে না যদিও তা তোমার কোন ভাইয়ের সাথে হাস্যজ্জ্বল চেহারায় মিলিত হওয়ার মতো ছোট আমল হয় কিছু মানুষ আছে যারা মানুষের সামনে হাসি খুশি থাকে না বরং সর্বদা চেহারা মলিন করে রাখে এবং মনে মনে ভাবে এটাই সর্বদা মানুষের সাথে গম্ভীর চেহারা নিয়ে মলিন মুখে সাক্ষাৎ করে আমি বলবো এই লোকটার মধ্যে বা উত্তম চরিত্রের ঘাটতি আছে মুতকি হাসি তোমার কাছ থেকে কিছুই কেড়ে নিবে না আর এতে তোমার কোন কষ্টও হবে না শুধু মাত্র দুই ঠোঁটের মাঝে সামান্য হাসির রেখা ফুটিয়ে রাখো সুবাহ তবীয়গত ভাবেই হাস্যজ্জর লোকদের প্রতি মানুষের অন্তরে ভালোবাসার সৃষ্টি হয়ে যায় চেহারা যতই খারাপ হোক না কেন কেউ যদি সর্বদা তার চেহারায় হাসি ফুটিয়ে রাখে এবং মানুষের সাথে মুচকি হেসে কথা বলে তাহলে তাকে ভালোবাসবে তার কাছে প্রশান্তি অনুভব করবে এবং তার সাথে কথা বলতে আনন্দ পাবে মানুষ তার কাছে এসে সুখ কথা বলবে তাদের অন্তরের গোপন কথা তার কাছে এসে শেয়ার করে অন্তরকে হালকা মনে করবে অন্যদিকে চেহারার আকৃতি যতই সুন্দর হোক না কেন তার চোখ নাক মুখ যতই সুন্দর হোক না কেন সে যদি না হাসে মানুষের সামনে মুখ ভার করে থাকে তাহলে মানুষ তাকে ভালোবাসবে না তার কাছে এসে অন্তরে প্রশান্তি অনুভব করবে না এবং তার সাথে কথা বলতে আনন্দ পাবে না সুতরাং হে প্রিয় ভাই হোসনে ফলুক বা উত্তম চরিত্রের আলামত তিনটি যার মাধ্যমে আমরা উত্তম চরিত্রে চরিত্রবান হতে পারব এক কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা দুই শত উত্তম কাজ করা তিন হাস্যজ্জ্বল ও প্রফুল্ল থাকা হে আল্লাহ আ আদেরকে উত্তম চরি্ে চরিত্রবান হওয়ার তাফিক দান করুন আমিন বা আিন তাওয়ানা আনিল হাদুল্লাহী রল